নাম ছিল বাবিনো আর তার এত প্রশ্ন যে তার বাবা উত্তর দিয়ে ক্লান্ত হয়ে যেত তাই তার বাবা তার জন্য একজন শিক্ষক ঠিক করলো তার সাথে যা যা শেখা শিখে নিয়ে ফিরে এলো তার বাবার কাছে কেমন আছো বাবা কত কাল ধরে যে তোমার অপেক্ষায় আছি এবার বলো তো তুমি কি কি শিখেছো বাবা ও বাবা জঙ্গলের সমস্ত পশু ও পাখি আমাদের থেকে অনেক বেশি প্রকৃতিকে চেনে কি দেখো বাবা আচ্ছা তুমি জানলে কি করে আমি সমস্ত পশু ও পাখিদের ভাষা জানি বাবা আমার গুরু আমাকে শিখিয়েছেন তোমার গুরু তোমাকে এক জাদুকর বানিয়েছে না না সেরকম কিছু না আসলে এত দিন ধরে এত টাকা খরচা করে আমার ছেলে কিনা শিখে এলো কথা বলবো। তুমি কি বলব সবাই এসে আমাকে যখন জিজ্ঞেস করবে যে তাদের কুকুর কি বলছে বলে দাও বিরক্তিকর কিন্তু বাবা আমার ব্যবসাটা চালায় কোনো মানুষ পশু পাখি নয় কিন্তু যাই হোক কি আর করা যাবে তুমি চলে যাও ববিনো সব জ্ঞান বুদ্ধি নিহিত আছে প্রকৃতি এবং তার সৃষ্টি গভীরে কিন্তু সে তো হল না তাই সে ঘুরে বেড়াতে লাগলো যখনই ববেন ক্লান্ত হয়ে পড়ে কোনো সাপ বা পাখিকে জিজ্ঞেস করে আশেপাশে কোথায় গুহা আছে তারা তাকে পথ দেখিয়ে দেয় যখন খুব খিদে পায় জিজ্ঞেস করে সে কোথায় খাবার ও জল পাবে তারা দেখিয়ে দেয় সে তাদের সঙ্গে কথা বলে হাসি ঠাট্টা করে প্রকৃতির কোলের সময়টা তার ভালোই কাটছিল একদিন তার আদিবাসীদের সঙ্গে দেখা হয়ে গেল একদল ডাকাত আদিবাসীদের আক্রমণ করবে চারজন ডাকাত আসবে ওই দক্ষিণ পশ্চিম দিক থেকে তুমি জানলে কি করে কারণ আমি পশু আর পাখিদের ভাষা খুব ভালো বুঝি সেই রাতে আদিবাসীরা তাদের শস্য এক জায়গায় জড়ো করে গাছের পেছনে লুকিয়ে চরিতের জন্য অপেক্ষা করতে লাগলো আর ঠিক কুকুরটা যা বলেছিল চারটে চোর এলো দক্ষিণ পশ্চিমা তোমাদের এই কুকুরটাই তোমাদের রক্ষা করেছে আচ্ছা তাহলে তুমি তো জানো আর তুমি আমাদের বললে যে আমাদের এই পোষ্যরা কতটা জ্ঞানী এখানেই থাকো কোথাও যেও না আমি এই ঘুরে ডাকছে। আগে এরকম সে শোনেনি সে তাদের কাছে এগিয়ে গেল পদ্দের উপর বসে ব্যাংরা একটা ছোট্ট বোতল নিয়ে লোফালুফি খেলছে তাকে দেখে বাদাম আর ফল খেতে দিল আর তারপর আওয়াজ শুনতে পেল তাই সেখানে গেল আমার মেয়েরে কি হয়ে গেল গো আমি কি করব? এত হতাশ হয়ে পড়ো না আশ্চর্য কিছু একটা ঘটবেই তুমি দেখো আমাকে ক্ষমা করবেন ম্যাডাম আমি কি জানতে পারি যে কি হয়েছে হারিয়ে ফেলেছে আর এখন আর সময় নেই ওই শহরে গিয়ে আবার ওষুধ আনার আমি জানি যে জঙ্গলের ঠিক কোথায় সেই ওষুধের বোতলটা পড়েছে এখনই আপনাদের চাকর চাকরকে পাঠান নয়তো আমাকে একটা ঘোড়া দিন ওটা কোথায? আমি একটা ওষুধের বোতল খুঁজছি তোমরা কি ওটা আমাকে এনে দেবে ধন্যবাদ যাত্রায় সে বেঁচে গেল পরিবার আর গ্রামবাসীরা খুব খুশি হলো ধন্যবাদ তুমি আমার মেয়ের জীবন বাঁচালে আমি না জঙ্গলের প্রাণীরা আজ বাঁচিয়েছে শুধুমাত্র তোমার জন্যই আমরা সকলে জানতে পারলাম যে আমাদের পশু পাখিরা কতটা জ্ঞান আরো কয়েক সপ্তাহ জঙ্গলে ঘুরে বেড়ালো একদিন দুটো লোকের সাথে তার দেখা হলো তাদের সঙ্গে সে খেতে বসলো তখন একটা বাজ এসে ববিনোর সাথে কথা বললো বলছে যে জঙ্গলের বাইরে যে শহরটা আছে সেখানে তাদের আগামী রাজ্যপাল নির্বাচন করা হবে কালকে দুপুর বেলা ঠিক একটার সময় তার বন্ধু ইগল পরবর্তী রাজ্যপাল নির্বাচন করবে আর ও বলছে যে সে তোমাদের মধ্যে একজনও হতে পারে একটা ইগল আজব কথা আর তুমি জানলে করে এটা আজব কথা নয় বন্ধু এটা জ্ঞানের কথা আমি জানি কারণ আমি পশু পাখিদের ভাষা খুব ভালো বুঝতে পারি এরা এই জগৎটাকে এত ভালো করে জানে যা মানুষ কোনোদিনই বুঝতে পারবে না এরা বাতাসের সাথে কথা বলে আকাশের সাথে কথা বলে আর কোনো দিন ভুল হয় না তাহলে তো আমাদের এক্ষুনি শহরে যেতে হবে তোমরা দুজনে চলে যাও আমি একটু পরে যাব আমি এখন খুবই ক্লান্ত বোধ করছি আমি একটু বিশ্রাম নিতে চাই বন্ধু ওখানে দেখা হবে লোক দুটো শহরে চলে গেল উঁচুতে গোল গোল হয়ে জনতার মাথার উপর ঘুরতে লাগলো শহরে পরবর্তী রাজ্যপাল কে হবে তার সন্ধানে তারপর হঠাৎ সে প্রবেশ প্রবেশদ্বার দিয়ে ঢুকে সেখানে দাঁড়িয়ে থাকা একজন লোকের ঘাড়ে এসে বসল। সেই লোকটা ছিলোই হবে এই শহরের নতুন রাজ্যপাল কারণ ওই জঙ্গলের পশু পাখিদের জানে এবং তাদের সম্মান করে আর ওই এখন জ্ঞান ভালোবাসা দিয়ে মানুষের ওপর শাসন করবে খুব ধুমধাম করে সোনার তৈরি রথের বসিয়ে ববিনোকে রাজ্যপালের বাড়িতে নিয়ে যাওয়া হলো। ববিনো তার বাবাকে ডেকে পাঠালো। শেষ পর্যন্ত তার বাবা বুঝতে পারলো জঙ্গলের পশু পাখিরা এই জগৎটাকে এত ভালো জানে যা মানুষ কোনো দিন জানতে পারবে না এরা বাতাসের সঙ্গে আকাশের সঙ্গে কথা বলে আর কোনোদিন ভুল হয় না আর ঠিক যেমন গুরু বলেছিলেন ববেন যে পশু পাখিদের প্রতি সম্মান দেখিয়েছে বাকি জীবনটা জ্ঞান ও ভালোবাসা নিয়ে মানুষদের শাসন করল